أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود عزير بن الله وقالت النصار المصيح بن الله ذلك قولهم بأفواههم يظاهؤون قول الذين كفروا من قبل হরবানিকে আমরা দার্সুল কোরআনে বসতে পেরেছি এই জন্য আমরা সবাই রব্বুল আলমিনের সুখ আদায় করে কালী মাত্র শুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ গতকালকের আলোচনায় কিছু আল্লাহ আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ইমান আনে না আফেরাতের প্রতি ইমান আনে না আল্লাহ এবং আল্লাহ রাসুল যা কিছু হারাম করেছেন সেগুলোকে হারাম হিসেবে গণ্য করে না আর দিনে হক ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না তারা নিজ হাতে নত জিজিয়া কর প্রদান না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা নির্দেশ দিয়েছেন তো এই জিজিয়া করটা কি এই বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার জিজিয়া শব্দের অর্থ হল উপহার আর ওই সকল আহলে কিতাবদের প্রসঙ্গে যেই আহলে কিতাবগণ মুসলমানদের অধীনতা স্বীকার করে ইসলামী আইন অনুযায়ী বিধি বিধান অনুযায়ী তাদের জীবন যাপন করার অঙ্গীকার করবে তাদের সেই আনুগত্যের নিদর্শন তাদের প্রতি যে ধার্য করা হবে একটা কর সেই করটা তারা প্রদান করবে ইসলাম মূলত বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার জন্য এসেছে এই জমিনে যাতে আল্লাহ চারা আর কারো এবাদতি করা না হয় সেই ব্যবস্থা করার জন্যই ইসলামের আগমন এই জন্য প্রথমত ইমানদারদের যে দায়িত্ব হলো হল দুনিয়ার সকল মানুষকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহ দিনের দিকে ডাক দিবে দাওয়াত দিবে से दावा जरा ग्रहण कर मुसलमान ही अंतर्भुक्त हो जाए दावा प्रत्याख्य द्वित पर्यायोग इनुगत्य स्वीकार कर आन कानून विधि विधान तुम्हारे जीवन परचालना करार्जन राजी जाओ जदि एपे राजी तक कर हजरत उमर अब द्विगुण पर धार्ज कर दीते राजी ताई कर दिए इमामी राष्ट्रे शांतिपूर्ण बसबाश सूझ लाभ कर যদি অস্বীকার করে তাহলে তাদেরকে হত্যা করা হবে বন্দী করা হবে হত্যা করা হবে তাদের তাদের হিসেবে সকল সম্পদগুলো মুসলমানদের অধিকারে চলে আসবে তার ওই দেশে তারা আর স্বাধীনিক নাগরিক হিসেবে থাকতে পারবে না ইসলামী রাষ্ট্র ইচ্ছা করলে তাদের কাউকে নির্বাসিত করতে পারে কাউকে হত্যা করতে পারে আর তাদের মাল সামানগুলো সবগুলোকে গণিমতি হিসেবে গ্রহণ করবে এখন এই জিজিয়াটা যদি তারা প্রদান করে আর ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অপতক্ষতায় লিপ্ত না হয় তাহলে তাদের জান মাল ইজ্জতের সম্পূর্ণ নিশ্চয়তা দিবে ইসলামী রাষ্ট্র এই কটা এই যে তাদের নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্রের খরচ হবে तरपत्ता दी गरसिमण इसम राष्ट्र आक्रमणकारी तक राष्ट्रा दिए राष्ट्रे ए बेपारे जो खरस पति होरसाओ तिजियाल्लाम ধার্য করেছিলেন বছরে দুই জোড়া কাপড় একটা চাদর আর একটা কোনো ব্যক্তিগতভাবে ধার্য না করে গুত্রের প্রতি একটা ধার্য করা হবে তারা নিজেদের মধ্য থেকে কিভাবে তারা সেটা আদায় করে জমা করবে এটা তাদের ব্যাপার বছরে জমা করে একবার তারা এটা পরিশোধ করে দেবে সেই চাদর এবং লুঙ্গির মূল্য ধার্য করা হয়েছিল চার দিরহাম করে প্রতিটার দাম চার দিরহাম চার এই হিসেবে এক দু বছরে জুড়া কাপড় করেছিলেন হজরত উমর রাজিয়াল্লাহ যারা সম্পদশালী ছিল তাদের জন্য তিনি মাসে এক উকিয়া ধার্য করেছিলেন এক উকিয়ে প্রায় বিশ দির হামের মতো আর যারা যারা মধ্যম শ্রেণীর লোক ছিল তাদের জন্য তিনি ধার্য করেছিলেন করেছিলেন একটি বর্ণনা আছে দশ দিন হাম আরেকটি বর্ণনা আছে চার দিন হামহাম আর যারা নিম্নবিত্ত তাদের জন্য দুই দ্বীরহাম ধার্য করেছিলেন মাসে তবে এটা ইসলামী রাষ্ট্রের জন্য তারা অবস্থার প্রেক্ষিতে তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় ইনসাফ ভিত্তিক সে কর্তা ধার্য করবে পরিপূর্ণভাবে এখান থেকে ফিক্সড করে দেওয়া হয়নি যে কি অনুপাতে হবে মঞ্চ রাষ্ট্র বুঝবে যে ওই অবস্থার আলোকে জনসাধারণের প্রতি ইনসাফ হয় যারা ইসলামের আনুগত্য স্বীকার করে নিল তাদের প্রতি ইনসাফ হয় এম এই পরিমাণ ধার্য করবে তাদের সাহায্যের বাইরে কোনো কর চাপিয়ে দেওয়া হবে না এমন কি যদি তাদের উপর কোন জুলুম অত্যাচার করা হয় তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হল সেই তাদেরকে জুলুম থেকে নিষ্কৃত দেওয়া নিষ্কৃতি দেওয়া পরিপূর্ণভাবে তাদের যান মাল ইজ্জতের নিশ্চয়তা তারা পাবে তারা তাদের ধর্ম পালন করতে পারবে ইসলামী রাষ্ট্রও তাদের ধর্ম পালন করতে পারবে কিন্তু সেই ধর্ম প্রচার করতে পারবে না ধর্মের কোন চিহ্ন তারা প্রকাশ করতে পারবে না প্রদর্শনী করতে পারবে না যেমন আব্দুর রহমান তিনি উমর রাজিয়াল পক্ষ থেকে সিরিয়ার একটি আহলে আহলেকিতাব গুত্রের সাথে তিনি চুক্তি করেছিলেন যেই চুক্তির মধ্যে অনেকগুলো শর্ত তারা নিজেরাই মেনে নিয়েছিল সেইগুলোর মধ্যে তাদের একেবারে তাহা চিপ্ত মদন আচার আচরণ কালচার সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল তারা বলেছিল যে আমাদের নির্ধারিত যে পোশাক এই পোশাক ছাড়া অন্য কোন পোশাক আমরা পরিধান করব না আমরা আমাদের ধর্মের প্রতীকগুলো আমরা লটকিয়ে রাখব না আমাদের গির্জায় ঘণ্টনি বাজাব না আমাদের ধর্মগ্রন্থগুলো আমরা উন্মুক্ত জায়গায় রাখব না এ পথে মানুষকে আমরা ডাকবো না এবং আমাদের মধ্য থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে আমরা তাকে বাধা দেব না এবং আমাদের কেউ যদি মুসলমানদের হাতে বন্দী হয়ে কৃতদাস হয়ে যায় তাদেরকে আমরা করিদ করব না মুসলমানদের বিপক্ষে আমরা কোনো গুয়েন্দাগিরি করব না ইসলামের প্রচার প্রসারে কোন ধরনের বাধা সৃষ্টি হয় এমন কোনো কাজ আমরা করব না ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশগুলা দেওয়া হবে সেইগুলো আমরা সন্তুষ্টির সাথে মেনে চলব এই ধরনের ওয়াদা তারা করেছিল আহলে সেই ওয়াদা করার পর তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল আর তাদের কাছ থেকে জিজি আদায় করা হয়েছিল সে তো ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা বসবাস করতে পারবে হলো ইসলামের বিরুদ্ধা ইসলামের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে পারবে না মুসলমানদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইসলামের কোনো নিয়ম কানুন কোনো আইনের বিরুদ্ধে তারা অবস্থান নিতে পারবে না না তাদের নিজেদের ধর্ম প্রচার করতে পারবে না তাদের ধর্মগুলো একান্তই ব্যক্তিগত ভাবে তারা পালন করতে পারবে তাদের ঘরে অথবা তাদের উন্মুক্ত জায়গায় করতে পারবে না আহলে যেইভাবে অতীতে ইসলামের অধীনতা স্বীকার করে নিয়েছিল সেইভাবে যদি তারা এই অধীনতা স্বীকার না করে না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে তাদেরকে হত্যা করতে হবে তাদের মাল সামানগুলো গণিমত হিসাবে মুসলমানদের অধিকারে চলে আসবে বাহ্যিক পরিচিতি যদিও তারা মনে হয় যেন আসমানে কিতাব ধারণ করে আছে তারা নবীর তথাপিও তাদের প্রতি কোনো ধরনের সিম্পীতি দেখানো যাবে না কাফের মুশ্রিকদের সাথে যেইভাবে যুদ্ধ করতে হবে সেইভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমি যে আয়াত করলাম আগের আয়াতির ব্যাখ্যা শুরু পরবর্তী আয়াত আয়াত বা ইহুদিরা বলে আল্লাহ ইসলাম আল্লাহর পুত্র وقالت النصارى المسيح ابن الله وابن ناثراগন বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ذالک قولهم بأفواههم এই সব কথা হলো তাদের সম্পূর্ণ মুখের কথা یلاحقون قول الذين كفروا من قبل তাদের পূর্বের কাফেরদের মতোই এই কথাগুলো তারা উচ্চারণ করছে মাত্র পুনরাবৃত্তি করছে মাত্র قد قالهم الله म के बलतो आल्ला तर मुखेर कता एक এর কোন দলিল নাই প্রমাণ নাই শুধু মুগ্ধি তারা উচ্চারণ করে আর আরেকটা কথা হল যে তাদের পূর্বে কাফেররা এইভাবেই তারা করেছিল সেই কাফেররা বিভিন্ন ধরনের সির করেছিল তাদেরই মধ্য থেকে কোন মানুষকে তারা এইভাবে আল্লাহর আসনে বসিয়ে দিয়ে তারা সির করেছিল করেছিল এরাও ওই তাদের পূর্বের কাফেরদের মতোই তারা এইভাবে উজাই আল্লাহর ছেলে ঈশা কে আল্লাহ ছেলে বলে ওইভাবে তারা কুকি করছে এটা হল ওই ওই অংশের ব্যাখ্যা লাই উমিনু বিল্লাহ তার আল্লাহর প্রতি ইমান আনে না এর ব্যাখ্যা কিভাবে তারা আল্লাহর প্রতি ইমান আনে না तेर एबात के ज धार्य करधारण कर तीन देवता फाउन पूजा करत तीन देवता নমরুদের তিনটা দেবতা ছিল যেগুলো পূজা করত। এই করেছিল। আর দেবতা সাব্যস্ত করেছে এই হিসাবে এই ইহুদি এবং খ্রিস্টানগণ এরা কাফির হয়েছে আল্লাহই বলেছেন এরা হইলো কাফির এই কারণে তাদের পূর্বের কাফেরদের মতোই তাদের আখিদা আল্লা প্রতি না এনে এর সাথে করেছে। আমাদের আশপাশে যে হিন্দুরা আছে তাদেরও কিন্তু দেবতা তিনটা ব্রহ্মা বিষ্ণু শিব শিব এটা হিন্দুদেরও কিন্তু প্রধান তিনটা দেবতা দেবতা ব্রহ্মা হলো তাদের স্রষ্টা আর বিষ্ণু হলু হল রক্ষক আর শিব হলো তাদের ধ্বংসকারী ক্ষমতার অধিকারী দেবতা এই হিন্দুদেরও প্রধান দেবতা চিন্তা ইহুদিরাও ছিল ছিল। যেমন ইহুদের যেমন ফেরাউনের তেমন ছিল নমরুদেরও তেমন ছিল এই দুনিয়ার কাফেরদের কিন্তু কীদাগত ভাবে একজন আরেকজনের কাছ থেকে এটা গ্রহণ করে धाराकिकता मिलो आई तीन खुदा ग्रहण करार बेपारे ओ फाउन नमरूपुरून हिंदू पर सब जगह तीन खुदाई तक এই জন্য আল্লাহ প্রাক্তু ভয়ান এর পিছনে তাদের প্রমাণ নাই। কোনাই তারা এইভাবে যে তারা আল্লাহ ছাড়া অন্যকে তাদের ইলা হিসেবে সাব্যস্ত করে এর কোনো দলিল প্রমাণ নাই এটা শুধু প্রমাণবিহীন ভাবে তারা মুখ দিয়ে শুধু বলে বেড়াচ্ছে আর এই কথাগুলো হলো তাদের শোনা কথা তাদের পূর্বে যারা কাফের ছিল তারা এই ধরনের আকিদা পোষণ করত তাদের কাছ থেকে লাভ করেছে। আর এই কারণে এরা কাফের গেছে। আল্লাহর প্রতি ইমান আনে না এখন এখন আমরা যদি আমাদের মুসলিমদের মধ্যে দেখি মুসলিম নামদারিদের মধ্যে দেখি তাদের চেয়েও আরো নিকৃষ্ট আকিদা এখানে তারা তো মাত্র তাদের ইলা তিনজনের মধ্যে এই যে বিভিন্ন ধরনের পরীক্ষা গুলো আবিষ্কার করা হয়েছে বিভিন্ন ব্যক্তির নামে এই ফেরাউনও কিন্তু ব্যক্তির নামে এটা করেছিল নম্রত এটা করেছিল ইহুদি খ্রিস্টানগণ হিন্দুগণ এক একটা ব্যক্তির নামই এটা করেছিল এখন রাসুল্লাহ সাল্লু আলিহাসের অনেক টুকরা টুকরা করা হয়েছে রাসুল্লাহ পর্যন্ত সকল মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন না জাতের একটা মাত্র তরিকা দেখিয়ে গেলেন আর এখানে তরিকা বানানো হয়েছে এখন চারটে রাসুলুল্লাহ সাল্লাহের দেখানো ওই তরিকাটা তাদের পছন্দ হয়নি এই জন্য তারা নিজেরা কিছু ব্যক্তির নামে যে উপহাস নাই দলিল নাই প্রমাণ নাই ওইটা কাফেরদের মুখের কথার মতোই বড়পিঠ কোনো দলিল নাই প্রমাণ নাই বড়পিঠ माना निहरा क्या तरिकार एक मुद्दाटीपा पड़े सकाल सन्दे बुझीना की एक, एक, एक, एक, एक बल्कि একটু আমাকে শুনান তো সে মহিউদ্দিন আব্দুল কাদির জিলানির কাছে সে চাচ্ছে আমাকে কল্যাণ দান করো হে মুহিউদ্দিন মুহিউদ্দিন আমার বিপদ থেকে মুক্তি দাও হে মহিউদ্দিন নাউজুবুল্লাহ মিন জালিকটা খুব কথা আর এই কাজিয়া তরিকার এই বন্ধ পীরেরা দুদিন যায়। ওনার নামে যে কথ প্রখারের কুফরি আকিদা প্রচার করা হচ্ছে যে আল্লাহ দরবার থেকে মানুষ নিরাশ হয় কিন্তু খাজা বাবা দরবার থেকে কেউ নিরাশ হয় না এই আকিদা যে পোষণ করবে সে কাফের আগে ওই আহলে কিতাবগণ যেসব আকিদার কারণে কাফের হয়েছিল এখন এই মুসলিম নামদারি লোকেরা লোকেরা এই ধরনের অনেকগুলো মানুষেরই নামে অনেকগুলো দেবতা স্থাপন করে পূজা মণ্ডপ বানিয়ে সেখানে তারা পূজা করে মাজারগুলো হলো এক একটা পূজা মণ্ডপ যেখানে পূজা করা হয় যত প্রকারের মাজার আছে এগুলো এক একটা পূজা মণ্ডপ এটা সিরকের আড্ডা সেখানে যে আকিদার তাহালিম দেওয়া হয় এটা সম্পূর্ণ কুফি এবং সিরকি তাহালিম ওইখানে যারা যায় এগুলোর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে ওই আকিদার সাথে সম্পর্ক রাখে এরা ওই আগেকার কাফের রাজেই ধরনের আকিদা পোষণ করে কাফের হয়েছিল একই আকিদার কারণে এরা কাঁপের হয়ে গেছে এবং এমনকি অনেকে আবার তাদের সাথে আত্মীয়তা এবং সম্পূর্ণ না যাই এই আত্মীয়তা পোষণ যারা করে তাদের সাথে কোন ধরনের আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা রক্ষা করা তাদের তাদের ওই ধরনের पूर्वेकार काफे मत ही कथा सेफे आकीदा पोषण करत ए आकिदाई पोषण कर কোরআন মজিদ শাশ্বত চিরন্তন মানুষের জন্য এই নমুনার সাথে যাদের মিলে এদের ব্যাপারে কোন সন্দেহ পোষণ করা যাবে না করা যাবে না তারা তো তিন ইল্হা বানিয়েছিল কেন একটা বাড়ানো হয়েছে এই উন্মতের মধ্যে মধ্যে তরিকাও চারটে বানানো হয়েছে এরপর মোহাভার বানানো হয়েছে একটা বানানো হয়নি তবে চারটার সাথে সাথে মিল আছে। স্থাপিত প্রধান ছিল চারটি ছিল কাবাগরে যে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল সেখানে কিন্তু মূর্তির সংখ্যা ছিল চারটি চারটি লাফ মানাপ উজ্জাহবন এই প্রধান চারটা ছিল এটা ওই লাথ মানাতের সাথে সম্পর্ক রেখেই হয়তো পরবর্তী সময় একটা বাড়িয়ে একটা করা হয়েছে নতুবা এর আগের সকল তাদের এই প্রধান দেবতা ছিল তিনটি আর এরা এই আল্লাহ ছাড়া এই ধরনের দেবতার অনুসরণ করে মূলত তারা কাপের এবং মুরসিক হয়েছিল আজও যদি তারা এই ধরনের আল্লাহ ছাড়া অন্যান্য সকল দেব দেবতার অনুসরণ করে সেই মূর্তির অনুসরণ করে তারা একইভাবে কাফের এবং হবে। আমরা হয়তো দেখি যে হিন্দুরা তাদের মূর্তি করে তারা মূর্তি স্থাপন করে সেখানে পূজা করে এই মুসলিম নামদারী লোকেরা হয়তো বলতে পারে আমরা তোর সরাসরি কিন্তু মূর্তির পূজা করি না করি না কিন্তু তারা মূর্তির পূজা করে না এই কথাটা সঠিক নয় তারা যেমন মন্দির বানিয়ে সেখানে মূর্তি রাখে মনের মন্দিরে আরো অসংখ্যে আরো অনেকগুলো মূর্তি স্থাপন করে রেখেছে এই গুলোর পূজা করে প্রতিনিয়ত আর দাবি করে সে মুসলমান মুসলমান হতে হলে মুমিন হতে গেলে এই সকল মূর্তিকে আগে চুরমার করতে হবে এই মূর্তিকে ধ্বংস না করা পর্যন্ত এই প্রকাশ্য দৃশ্যমান সেই মূর্তি আর লুকাইত মনের মন্দিরের মূর্তি এর মধ্যে তথাপ নেই এ সকলটি মূর্তি এ সকল আগে করতে মূর্তি একমাত্র আল্লাহ প্রতি ইমান আনলেই শুধুমাত্র মুমিন হওয়া যাবে সেই ইহুদিদের অবস্থা এমন ছিল খ্রিস্টানদের এমন ছিল আল্লাহ বলছেন যে এরা মূলত তারা ওই কাফের দেরি অনুসরণ করছে पुनराबृत्ती पंथाइट पथेजे कहुम अल्लाह ध्वस कर छे। যারা সির করে তাদেরকে কোথায় টুকর খাওয়ানো হচ্ছে আর একটি অর্থ হলো এরা নিজেরা পথ হারিয়ে কোথায় গুড়পাত খাচ্ছে মানে এটাতে হেদায়াত থেকে বহু দূরে চলে গেছে पथे बहुत चले गे गुमराहिर पथे कत दूर जाते घूर पक्तना जरा शीर के लिप्तरा हेदायत आलो देखते ही पाता তারা তাদের আলেব এবং দরবেশদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে এবং মরিয়ম নেমরিয়মকেও অথচ তাদেরকে শুধু আদেশ করা হয়েছিল এক আল্লাহ করার জন্য যিনি ছাড়া আর কোনো ইলাস নাই তারা যে সির করে এ তিনি সম্পূর্ণ পবিত্র এতও ওই যে তারা আল্লাহর প্রতি ইমান আনে না ওই কোতারি কোথারই বর্ণনাগুলো দেওয়া হচ্ছে কিভাবে তারা ইমান আনে না তারা তাদের নিজেদের মধ্যে যারা বড় বড় আলেম আছে বড় বড় পীর গর্বের সাথে তারা তারা আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানিয়ে নিয়েছে একবার সেবরুনের বহু বচন এটা ইহুদিদের তাদের যে পন্ডিতগঞ্জ ছিল আলেমরা ছিল বড় বড় আলেমরা ছিল তাদেরকে বুঝানো হয়েছে আর রুহবান এটা রাহিবের বহু বচন খ্রিস্টানদের যারা পুরোহিত গুলো ছিল সংসার থেকে রাহিব হলো সকল লোকেরা যারা বিয়ে শাদী করতো না দুনিয়ার ঘর সংসার করার কোনো চিন্তা থাকতো না এরা নির্জনই কোথাও ছোট্ট একটা এবাদতখানা বানিয়ে গির্জা বানিয়ে সেখানে এবাদতিতে লিপ্ত থাকতো। এই ধরনের লোকদের কি রাহেব বলা হয় রাহেব হলো খ্রিস্টানদের আর আখবর হলো ইহুদিদের শাব্দিক শুধুমাত্র এতটুকু নয় বরং ওই সকল আলেমগণ। যারা সাধারণ মানুষের উপর ধর্মীয় কর্তৃত্ব করেন ধর্মের ব্যাপারে সাধারণ মানুষ যাদের সরানাপন্ন হয় যাদের কথা মানুষ মনোযোগ দিয়ে শুনে এবং মানে তারাই হল আহবার এবং তারাই হল রুহবান। এই রোহবানগণ খ্রিস্টানদেরকে যখন যে ফোয়া দেয় তার সাধারণ খ্রিস্টানগণ নির্দিদায় এটা গ্রহণ করে নেয় নেয় আর এই আহবার এবং রুহবানদেরকে এমন আসনে তারা বসিয়েছিল যে এরা যে জিনিসটাকে হালাল বলতো সেটাকে তারা হালাল হিসেবে মনে করত এবং গ্রহণ করত। যেটাকে হারাম বলতো সেটাকে তারা হারাম মনে করত এবং বর্জন করত। সেই আবার রুহবানদেরকে তারা ধর্মীয় কর্তৃত্বের সর্বোচ্চ আসনে বসিয়েছিল তাদের ধর্মের ব্যাপারে তারা শুধুমাত্র এদেরই অনুসরণ করত এদের কথাই মনে চলতো ধর্মের ব্যাপারে কিতাবে কি আছে সেটা তারা জানার চেষ্টা করতো না বরং তাদের এই আহবা এবং রুহবানগণ ওই কিতাব এর দলিল তারা যাই বলতো তারা মনে করত তাদের কিতাবের কথা। তারা সেটাই ধর্মের কথা। এটা কোনো করত না এইভাবে তাদের কথাগুলোকে তারা গ্রহণ করে নিত আর আল্লাহ সুবাহ এই জন্যই বলছেন এরা তাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে এবং ইসা আলাইসালামকেও তারা আল্লাহর পরিবর্তে যখন মুসলমানরা দখল করলেন তখন তিনি পালিয়ে গিয়েছিলেন সিরিয়ায় তিনি তাই গুত্রের গুত্রপতি ছিলেন তার পিতা ছিলেন হাতিম তার বন্দী হয়ে সেখানে গ্রেপ্তার হলেন আরে বর্ণনায় আছে তার বুন গ্রেপ্তার হলেন বোনের কথাটাও আছে আর ফুফুর কথাটাও আছে महिला सोल्लामी आपनारा के बंदी हमार द्वारा तो अपन मत एक विद्या বরং আমার খেদমতের জন্য তো লুকের প্রয়োজন তখন রাসুল করলেন আমার ভাইয়ের ছেলে আদি তখন রাসুল্লাহ সাল আলহ বলেন ঠিক আছে তুমি চলে যাও তখন মহিলা বললো আমি যাব কেমন করে আমার তো কোনো বাহন নাই তখন তিনি আলী রাজি একটা উঠ দিলেন যার একবারে গদি সহকারে তার হাওদা সহকারে যেখানে মহিলাটি বসে স্বাচ্ছন্দে তার বাড়িতে চলে যেতে পারে মহিলা ওই উটের হাওদায় বসে উঠতা সহকারে তার বাড়িতে চলে এসেছে এরপর তার ভাইয়ের কাছে সংবাদ পাঠিয়েছে এবং বলেছে যে তোর বাবাকে লোকজন দাতা হিসেবে এত প্রশংসা করে কিন্তু আমি মদিনায় দেখে আসলাম মুহাম্মদ সাল্লাসাল্লামের মতো বড় দাতা আর কেউ নাই আর ওনার সাথে যে তিনি আচরণ করেছেন ব্যবহার করেছেন সেই বর্ণনাগুলো তিনি দিলেন তিনি তার ফুফু উদ্বুদ্ধ করলেন তুই মদিনায় যাও এরপর আদি মদিনায় আসলেন সেটা হল একটি বর্ণনা সাল্লাম মুক্ত করে দিয়েছিলেন। কিছু উপকারে সহকারে সে তখন তার বোনটাও চলে যায় সিরিয়ায় সেখানে তার ভাইয়ের সাথে মিলিত হয় এবং তার ভাইকে সে উদ্বুদ্ধ করে মদিনায় আসার জন্য এরপর আদি মদিনায় আসেন এইভাবে আসেন তখন তার যখন আদি আসলেন তখন রাসুল উল্লাহ সাল্লু আলিহা সাল্লাম এই আয়াতটি চালাওয়াত করছিলেন কি এই আয়াতটি চেলাওয়াত করে শোনাচ্ছিলেন তখন আদি প্রশ্ন করছিলেন আপনার প্রতি আলেম এবং দরবেশদের আমরা তাদের কোনো এবাদতি করি না তখন রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন তোমাদের আলেমরা কোনো কিছুকে যখন হালাল বলে দলিল প্রমাণ ছাড়াই কি শুধু ওই আলিম বলেছে বলে তোমরা কিটা হারাম হিসাবে গণ্য করো না হ্যাঁ করি তখন তিনি বলেন এটাই হলো আল্লাহর পরিবর্তে আলিম এবং দরবে রব বানানো। <Pan> हाल हराम कर मालिक एकम्रल्लाते हाल से हालाल गलो के हालाल करो आल्ला हराम कर ता कित दलिल सहकार हराम हिसे ता प्रचार कर मानुष के जाना निजे पक्ष कि ताल हराम सब्यस्त करा যদি করে আর যে মেনে নেবে সে মূলত তাকে রব বানদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়েছে তারা সরাসরি এই আলেমদের পূজা করতো না তাদের এবাদতি করত না কিন্তু আলেমদেরকে সেই দিনের এমন পর্যায়ে বসিয়েছিল যে আলেমরা যা বলতো তাই মনে করত তারা দিন কিন্তু আমাদের দেশে আলেম এবং পীরদের পায়ে পড়ে চুমু দেয় চুমু দেয় কদম করে আলেম এবং পীর কদম্বসি করে যা সম্পূর্ণভাবে ভাবে এটা সম্পূর্ণভাবে ভাবে এবং পুকুরি এটা সম্পূর্ণ প্রকাশ্যভাবে তারা এদের এবাদতই করছে সবচেয়ে মধ্যে সবচেয়ে বড় এবাদত হল সে আর এই শ্রেদ্ধাটাই তারা এই পীর দর্বের দকে তারা করছে এই এইখানকার মানুষগঞ্জগঞ্জ এতে করে তারা আল্লাহর পরিবর্তে এদেরকে তারা রব বানিয়ে নিয়েছে সরাসরি এই কাজটি ইহুদি খ্রিস্টানরাও করতো না এমনটি এখন করা হচ্ছে এরপর পরিচয় ধারণ করে থাকে আমরা তাদেরকে মুসলিম সহিদার এলিম না থাকার কারণে আমরা শির্কটাকে তাওহিদ মনে করি কুফুরটাকে আমরা ইসলাম মনে করি কিন্তু ইসলাম এবং কুফুরের মধ্যে রাত দিনের কপাত শির্ক এবং তা কিন্তু সেই বিপরীত কর্মকাণ্ড এবং যেইভাবে ইহুদি খ্রিস্টানগঞ্জ ছিল ছিল তার চেয়েও আরো উলঙ্গভাবে আল্লাহ বলছেন ওমির এক ইলার ছাড়া আর কারো এবাদতি করার হুকুম তাদেরকে দেওয়া হয়নি তাদেরকে শুধুমাত্র আদেশ করা হয়েছিল শুধুমাত্র একজন ইলার এবাদতি করার জন্য দাসত্ব করার জন্য গুলামি করার জন্য বান্দার জন্য সে যে আল্লাহর বান্দা এটা প্রমাণ দেওয়ার জন্য সার্বক্ষণিক ভাবে এটার কোন নির্দিষ্ট এত সময় এবাদতি করবে এটা কোনো নির্দিষ্ট সময় নেই সে প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহর বান্দা এর মূল দাতু হল আব্দুল আব্দ আব্দ অর্থ হল দাস আর মাবুদ হলেন মাবুদ যার এবাদতি করা হয় যার গুলামী করা হয় আর তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ বান্দার কোনো অধিকার নাই মাবুদের কাছে বলার যে আমার এত সময় তোমার জন্য এবাদতিটা নির্দিষ্ট করে দাও এই সময় আমি তোমার এবাদতি করব বাকি সময় আমি স্বাধীন স্বাধীন কোন গোলামের এই অধিকার নাই তার মনিবের কাছ থেকে এই ধরনের দাবি করা গোলামের জন্য যেই ডিউটি যে দায়িত্ব তিনি অর্পণ করেন তা পালন করাই হলো তার কাজ তার কাজ আল্লাহ সুবাহ তার বান্দার জন্য এত বেশি মেহরবান যে বান্দার এই গুমটাকে গণ্য করেন তার পূরণ করে এটাকে এবাদত হিসেবে গণ্য করেন গণ্য করেন বান্দার এবাদতের বাইরে কোনো কাজ তিনি রাখেননি বান্দা যখন আল্লাহর হুকুম অনুযায়ী আর রাসুল্লাহ অনুযায়ী তার কর্ম সম্পাদন করে সেটা এবাদত। আর বাম্বার জন্য এমন একটি আল্লাহ যে আল্লাহর হুকুমের বাইরে সে চলতে পারে বা রাসুল উল্লাহ সালুআসাল্লামের তরিকা ছাড়া স্বাধীনভাবে সে কোন কর্ম সম্পাদন করতে পারে এমন সুযোগ তিনি রাখেননি কোন মানুষ যদি একটু সময়ও যদি আল্লাহর বাইরে অতিবাহিত করে সেই সময়টা করার জন্য সুযোগ দেওয়া হয়নি এবাদতটা হল শুধুমাত্র আল্লাহ আর সে একমাত্র আল্লাহার নিরঙ্কুশ ভাবে এক ইলারে এবাদত করতে হবে আল্লাহর সেইাদতের মধ্যে আর কাউকে অংশীদার করা যাবে না কোনো অংশ আর কাউকে দেওয়া যাবে না এবাদতের মধ্যে সামিল আমরা যে দোয়া করি আল্লাহর কাছে আমরা চাই সেটা এবাদত আর ও মুখুল এই দোয়া হলো এবাদতের মূল যদি কেউ আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করে তাহলে সে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। দোয়া করতে হবে একমাত্র আল্লাহ কাছে। এখন যারা কোনো কোন কবরবাসীর কাছে গিয়ে দোয়া করে কবরবাসীর কাছে গিয়ে তার প্রয়োজন পূরণ করার জন্য সে প্রার্থনা করে মৃত ব্যক্তির কাছে তার ফরিয়াদম নাম শুনছেন গাউসুল আজম একজন তো আছেন বাগদাদে বাংলাদেশে আরেক গৌসুল আজম হয়ে গেছে চট্টগ্রামের মাঝ বাণ্ডারিতে আলমবাড়ি এলাকায় তো এখানে আরেক গাউসের আজম হয়ে গেছে যারা দোয়া করে তাদের দোয়া কবুলকারী তিনি হচ্ছিলেন গাউস আমরা আল্লাহর কাছে कबुल करो फरिया कबुलर का दुआपर जो क्यों आल्लाउस आश्वास कर शुद्ध गाउस ही अब, ना एक आजम सबसे बड़ा सबसे बड़ दुआ कबुली फरिया श्रवणकारी परित्राणकारी मुक्तिदाता ब्धन अर्थ गोल्ला कारो नाम उपाधि एकम्रल्ला बंदा तरह फरियाद पेश करते सकल एबाद के शुद्ध आल्लांकुश करते সে যেন আমলে তার রবের এবাদতে অন্য কাউকে যেন শরিক না করে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহাদ মধ্যে হুকুম তাদেরকে দেওয়া হয়নি অতচ তারা তাদের ওই আহবারকে কে রোহবানকে ইসারনে মরিয়ম দিচ্ছে আহবার রোহবানদেরকে তাদের দেওয়া ফায় মেনে নিয়ে তাদের দলিল প্রমাণ ছাড়া তাদের হালাল হারামকে করছে। যদিও হয়তো তাদের সামনে দাঁড়িয়ে ওই হাত বেঁধে কোন আদায় করে না কিন্তু তাদের হুকুমগুলো মানার মাধ্যমে এরা এদের আবাদতি করছে অথচ হুকুম মানার মাধ্যমে এবাদতি করবে একমাত্র আল্লাহ আল্লাহর দেওয়া ফাইসালাই তারা মেনে নেবে আল্লাহর দোয়া আইন কানুন বিধি বিধান বিধান হিসেবে মেনে নেবে আর কারো বিধানের ব্যাপারে আর কারো কাছ থেকে আল্লাহ যা হালাল করেছেন তাই হালাল আর আল্লাহ যা হারাম করেছেন তাই হারাম রাসুল্লাহ বলেছেন हाल सूस्प हराम तुम्हारे मजे रही कितब सेल्लाता जागुलू के तुम्हारा हालाल हिस ग्रहण करो और आल्ला जाराम करू तुम्हारा हराम हिसेबे बर्जन करो নিজের পক্ষ থেকে কোন প্রকারের হালাম হালাল হারাম তালিকা তোমরা তৈরি করো না এই অধিকার তোমাদের নাই ইস্তেহাদ করে কোন হালাল হারামের তালিকা বানানো এটা ইহুদিদের স্বভাব এটা ইহুদিরা করেছিল সেই ইহুদিরাদের দের মতো নিজেরা ইস্তেহাত করে হালাল হারামের তালিকা লম্বা করার অধিকার কারো নাই আল্লাহ যা হালাল করেছেন সেটা সুস্পষ্ট আর হারাম যা করেছেন তাও সুস্পষ্ট আর এটা রয়েছে আল্লাহর কিতাবে সেই আল্লাহর কিতাব যা কিছু হালাল করেছে সেইগুলি হারাম আর আল্লাহর কিতাব যা কিছু হারাম করেছে তাই হারাম কেউ এটা বাড়াতে পারে না কমাতেও পারে না যদি কেউ আল্লাহর কিতাব ছাড়া কোন বিষয়কে হালাল ঘোষণা করে অথবা হারাম ঘোষণা করে আর তারা তার ওই হালাল হারামটাকে মেনে নেয় মূলত সে তার এ বা করলো করলো তাকেই তার রব বানিয়ে নিল আল্লাহর পরিবর্তে এরা মুস্রিক আল্লাহ সুবাহা একমাত্র আল্লাহ পাক সুবহান হু একমাত্র ইলা হিসেবে মেনে নিয়ে তার সেই ইলাহ তিনি হলেন একমাত্র ইলাহ তিনি ছাড়া আর কোন ইলাহ নাই সুবাহ হু আমা তারা যে ওই ইলার সাথে ইলার অ্যাবাদ্য অন্যকে অংশীদার সাব্যস্ত করে এ থেকে তিনি সম্পূর্ণ পবিত্র এদের সকল শির থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র আল্লাহ অংশীদার নাই তিনি নিরঙ্কুশ তিনি হুকুম দেওয়ার ব্যাপারে যেমন নিরঙ্কুশ বান্দার কাছ থেকে এবাদত পাওয়ার ব্যাপারেও তিনি নিরঙ্কুশ তার এবাদতির ব্যাপারেও কেউ এখানে ভাব বসাতে পারে না তার হুকুমের ব্যাপারও কেউ কোনো হল এখন এই আয়াতগুলো যে বললাম লা ওই আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা আল্লাহর প্রতি ইমান আনে না সেই ইমান আনে না কিভাবে ইমান আনে না এই প্রমাণগুলো গুলো দিলেন এইভাবে তারা ইমান আনে না আল্লাহর সাথে কিভাবে তারা শির করছে পূর্ববর্তী কাফেরদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তারা যে অনেক ইলাহ তারা বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে তাদের আহবার এবং রুহবানদেরকে তাদের রব বানিয়ে নিয়ে তাদের এবাদতি করছে এই বর্ণনাগুলো এই সব কারণে তারা আল্লাহ প্রতি ইমান আনে না এখন আমাদের এই কথাটা বুঝতে অনেকটা সহজ হলো যে কিভাবে আমরা তো দেখি এরা ইমানের দাবি করে মুমিন বলে দাবি করে কিন্তু আল্লাহ বলছেন এরা ইমান আনে নাই নাই এরা ইমান বিশ্বাস করে না ইমান এইভাবে তারা না যদি তারা আল্লাহত তাহলে উজাইর কে আল্লাহর পুত্র সাব্যস্ত করতো না ঈশাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতো না পূর্বেকার কাপেরদের সাথে কণ্ঠ মিলিয়ে এই সকল দেবতা মূর্তির প্রতি তাদের ইমান আনত जदि आल्लर प्रति इमान थकत आलेम और दरवेशर पर तीन माना क्षेत्र माना क्षेत्र जेहेतुलेमान दावी एुद्ध करल्लाश जदिश मुसलिम नाम धारण जी क्यों थे जदिव ता नमज पड़े रोजा रखे बाह्यिक भाव सबकि পাশাপাশি তাদের ওই আহ্বার রোহবান তারা ওইভাবে আল্লাহ অংশ দেয় তাহলে এদের ওই ইমান না আনার প্রমাণ গুলো এখানে দিলেন এরপর দেখেন তাদের কর্মটা বলছেন আরো বলছেন যে এই আহলে কি তার নাম তারা মনে প্রাণে কামনা করে চায় তারা আল্লাহ নূর কে একু দিয়ে নিবে আল্লাহ তা পরিপূর্ণতা যদিও তা এরা করে। এরা কি চায় এরা যে আল্লাহর পরিবর্তে যে অন্যের এ বাদতি করে তাদের আলেম এবং গর্বের সেরে বাদতি করে তারা যে সিরক এবং কুফরি আপিদা পোষণ করে তারা যে আল্লাহ দিন থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে তারা কি চায় তাদের কামনাটাই ইসলাম যাতে দুনিয়ায় আর না থাকে তোর জন্য তাদের কামনা হলো যদি সম্ভব হতো তাদের মুখের একটা ফু দিয়ে যদি এই ইসলামের আলোটাকে নিভিয়ে ফেলা সম্ভব হতো তাই জন্য তারা করে এরা ইসলামের প্রতি এত বিদ্বেষী ইসলামকে তারা সহ্য করতে পারে না তাদের কথায় আচরণে প্রকাশ করে তাদের পক্ষে এবং তারা মনে প্রাণে এটা কামনা করে তাদের সম্ভব নয়। তারা মনে কামনা করে যে ইসলামকে তারা এক ফু দিয়ে তারা নিভিয়ে দেবে মিশিয়ে দেবে ইসলামের অস্তিত্বকে তারা বিলীন করে দেবে দেবে তাদের কামনা এরা কারা এরা হলো এই আহলে কিতাবগণ যারা নিজেদেরকে ধর্মের তারা কিতাব প্রথম মুর্শিক আঘাতটা আসবে তাদের কুফি আকিদার উপর যেটা তারা কোনদিন বরদাস্ত করতে পারবে না মনে করে আমি দারে কাছে উপমার দিই বলি আমাদের মাদারপন্থী যে লোকগুলো আছে যেগুলো মাজারকে কেন্দ্র করে তাদের আপিদা প্রতিষ্ঠিত ওই মাজারের বিরুদ্ধে, যে পীরের মুড়িদ গুলো তার পীরের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সহ্য করতে পারে না করতে তার মাজারের বিরুদ্ধে কথা বললে পীরের বিরুদ্ধে কথা বললে তার সেখানে সে শহীদ হয়ে যাবে সেই পীরের মর্যাদা রক্ষার জন্য মূর্তির মর্যাদা রক্ষার জন্য সে দান মাল দিয়ে শেষ এখানে যুদ্ধ শুরু করে দেবে এটা সহ্য করতে পারে না এটা তাদের মধ্যে এমন ভাবে সুন্দর করে শয়তান সুসজ্জিত করে দিয়েছে এটাকে তারা ভালোবেসে ফেলেছে মানুষের মধ্যে এমন লোকেরাও আছে আল্লাহর পরিবর্তে তারা অন্যকে তারা প্রতিপক্ষ হিসাবে সাব্যস্ত করেছে আর সেইগুলোকে তারা এমন ভালোবাসে যেইভাবে আল্লাহকে ভালোবাসা প্রয়োজন আল্লাহকে ভালোবাসা দরকার যেইভাবে ওইভাবে তারা ভালোবাসে আও আসাধ্য খাসিয়া এইভাবে এরা এই তাদের মাদারকে এত ভালোবাসে তাদের পীরকে এত ভালোবাসে অথচ পীর তার কে লুটে পুটে খাচ্ছে হাদিয়া তুফা নজর নিয়াজ মাধ্যমে তার মুখের খাবারগুলো গুলো নিয়ে যাচ্ছে ওই পীর কিন্তু এরপর তার মুখের খাবারটা কেড়ে নিয়ে যাচ্ছে যে পীর এরপরও তাকে ভালোবাসে পীর যদি তার কাছে আরো খুশি পাই কিন্তু আল্লাহ যে এই সম্পদের মালিক আল্লাহ তাকে দিলেন আল্লাহ সাইডে দিতে চায় না আল্লাহ যখন চান আল্লাহ দিনের জন্য জিহাদের জন্য তখন দিতে চায় না কিন্তু তার পীর যখন চায় বাগানের যখন দেওয়ার প্রয়োজন হয় তখন নির্দে তাই খুশি মনে দিয়ে যায় আন এদের প্রতি তার ভালোবাসা ভক্তি এই পর্যায়ে শয়তান পৌঁছে দিয়েছে না আর এর বিপরীতটা হল ইসলাম যদি কোন তফাত নাই এই ইজমটা আর থাকবে না থাকবে না হিন্দুদের টাকুরিজম থেকেই উৎপত্তি পিরিজমের একেবারে হু এর মধ্যে মিল আছে पद्धति हल एक ठाकुर कैक जन मुड़ीदर के नियोगा दीक्षा नहीं तक मोटिविट करोट करो কারণ তাদেরকে মোটিভেট করে এইভাবে গুরু দীক্ষা না দিলে আর ওই হিন্দুদের গুরু দীক্ষা থেকে নিয়ে এসে বলা হয় যাওয়া একবারে হুক হু কথা ওইখান থেকে এসেছে এই গুরু তাদেরকে শিক্ষা দেয় এই গুরু দীক্ষা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না সেই দীক্ষা নেওয়াটা হলো সবচেয়ে জরুরি তখন ওই যে মোটিভেট করলো সে দাওয়াত দিল সে রাজি হলো হয়তো একটা কাপড় দিবে একটা নারিকেল দেয় কিছু মিষ্টি দেয় খাবার দৈব্য দেয় নগদ কিছু টাকা দেয় এইভাবে যে যেটা মানে পারে আর গুরুর যেটা দরকার ওটা তার গুরু তাকে বলে রাখে সবকিছু নেওয়া যাবে না গুরু আসে কোন একটা ঘরের মধ্যে সেখানে বসে এই মন্ত্র ইত্যাদি পরে পরে সরে তার দিক দিকা দিল দিয়ে তাকে একটা কি দেয় দেয় যখন দেয় যখন যেটা পীরেরা দেয় অজিপা একবারে হুবু মিল হুবু মিল সেই জপন আর এই অজিফা ফির তার বানানো একটা অজিফা দেয় আর ওই ঠাকুরে তার বানানো একটা জপন দেয় সেই জপনটা দিলো আর মালাটা দিলো সেই মালা নিয়ে সেই মালা জপে আর গুরুর আর নেয়ান গুলাকে বলে যজবান সেই যজবানের সংখ্যা বাড়তে থাকে এর মধ্যে আবার তাদের প্রতিযোগিতা আছে দেখা অন্য গুরু যদি ওই এলাকায় কোন দিক্ষিত বানিয়ে ফেলে তখন এই দিকদের মধ্যে প্রতিযোগিতা হয় তারা গুণ গান গায় আমার গুরুর এই গুণ গান সে বলে আমার গুরুর এই গুণ গান মানে তারা বানাইয়া অনেক কিছু অনেক কেরামতি বর্ণনা করতে শুরু করে করে বেশি বাড়াতে পারে। রুবু এই পীরের কেরামতি, সব মিথ্যা কেরামতি বানাইয়া মনীষরা বর্ণনা করে বেড়ায় আপনাদের এটা শুনছেন কিনা না যে আমি এইবার টিলেটি গিয়ে শুনলাম সম্পূর্ণ মিথ্যা গল্প কাহিনী এখন কোনজন আসল সাইদি তারা বুঝতে পারে না এখন কাকে জিজ্ঞাসা করবে এই জন্য ভয়ে তারা এখান থেকে পালিয়ে আসে সাইডের সাথে কোন কোথাই বলতে পারে নাই এটা ব্যাপক প্রচার হয়েছে কিন্তু সাহের কথা উনি আফগানিস্তানে যুদ্ধে গিয়েছিলেন রাশিয়ান সৈন্যের গুলিতে উনার ডান হাতে কবজি উড়ে গিয়েছিল কোন দেশে এটা খুব ওনায় অন্য দেশে চলে গিয়েছিল এরপর আল্লাহর হুকুমে তোমার দেখা হয় একটু খবর নেইটা আপনার হাটটা তোমার একটু দেখার আগ্রহ আছে তো আমি ওনাকে বললাম যে এইভাবে শুনলাম আপনার হাতটা নাকি কোন দেশে উড়ে গিয়েছিল ওইপর আবার ঠিক লেগে গেছে तो उन्नी बेर डाक्तन हाथ जुड़ा लागिए हाथ खाटो विच्छिन्न है जमन जीवन ही एक हार भेगे गेलन एक जगह चूर्ण जो खेटे जुड़ा लगाते हुए यह खाटो गुणे मिथ्या कहनी এই পীরের মুিদান্ডাও বলে ওই ঠাকুরের তার ওই দিক্ষিতাও বলে তাদের ওই দিক্ষিতা তাদের ঠাকুরকে যেভাবে ব্যাড বেগার দেয় নজর নিয়াস দেয় এই পীরেরাও এমনই তারা কিছু হাদিয়া টুফা তারা নেয় মুরিদ হতে গেলে কিছু হাদিয়া দিতে হয় আর মুরিদান্ডাও এইভাবে পীরের গুণ গায় আর মুরিদ বাড়ানোর চেষ্টা করে হু হু এটা ওই টাকুরিজমের ডুপ্লিকেট এই পীরিজম। এটা ইসলামী এর কোন অস্তিত্ব নাই পীর শব্দটা হল কিন্তু শব্দ। এর বার্ধক্য উপনীত হয়ে যে একেবারে ইনভিলিড হয়ে যায় সেই ব্যক্তিকে ফার্সি ভাষায় পীর বলা হয় আর আমাদের দেশে সেই শব্দটা আমদানি করা হয়েছে আর এটা বড় কারণ হল শিয়ারা তাদের মধ্যে এই ধরনের বার্ধক্য হয়ে যায় যদি কোন ভালো তাদের আলেন, তারা তাদেরকে ওই পীর হিসেবে তারা ডাকে আমরা বৃদ্ধ মানুষকে বৃদ্ধ বলে অনেকেই সম্বোধন করে পীরত বৃদ্ধ সেই বৃদ্ধ লোকটাকে বৃদ্ধ বলেই সম্বোধন করে এটা শিয়াদের মধ্যে এই প্রথাটা চালু আছে আর সেখান থেকেই এই পীরিজমের আমদানি ওইখান থেকে এসেছে আর তা হিন্দুদের দুর্গা পূজার সাথে সম্পূর্ণ মিল আছে হিন্দুদের দুর্গাকে তারা বানিয়ে প্রথম দিন এটা পূজা করে এরপর একদিন প্রদক্ষিণ করে নিয়ে সে করে ওইটাতে ফেলে দেয় आशिया के किसुदी पूजा एकदम घुरे फिर एट प्रदक्षिण कर प्रचार प्रसार जरा इमाम के सह्य करते कारण ते इम आसले तरिजम ठाकुरिजम तर मदारिजमिना सब चूर मारे এই জন্য তারা এটা বরদাস্ত করতে পারে না ইসলাম একমাত্র আল্লাহ ছাড়া আর কারো এবাদতির সুযোগ রাখবে না আল্লাহ ছাড়া আর যা কিছুর এবাদতি করা হয় সবগুলো নির্মূল করে দেবে ইসলাম সবগুলো ছিন্ন আলামত বংশ করে দেবে এটা তারা সহ্য করতে পারে না এই মুশ্রী তিনগণ এখন সারা দেশে বেপক হারে মূর্তি তৈরি হয়ে হচ্ছে আরো বাড়ানো হচ্ছে আর কত পূজা মন্ডপ বানানো হচ্ছে যারা ফজরে নামাজ পড়ে একদিকে ফজরে মসজিদিকে নামাজ পড়েছে নামাজ পড়ি বের হয়ে চলে যাচ্ছে পূজা পূজা করতে কত আজগুবির আকিদা এই দেশের মানুষের এই জমিনে জেহাজকে এই শৈলাভ আবার ইতস্তত করার কোথায় এই সিকুর কুফুরের যে প্রচার প্রসার যেভাবে চলছে দেশের মানুষ একদিকে অবাবনননে কষ্ট পাচ্ছে অন্যদিকে মূর্তি বানানোর টাকার কোন ভাব নাই সারাদেশে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানানো হচ্ছে মূর্তির বেদি মূলে হাজার হাজার কোটি টাকার ফুল দিয়ে পূজা করা হচ্ছে বিদেশ থেকে ফুল আমদানি করা হচ্ছে শত শত কোটি টাকার এটি যে পদ্মা বানাতে পারে না সুদূর উপর লুন আনতে হয় এই আজকের দিনে যে ফুলের জন্য যে আমদানি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে সেই টাকা দিয়ে তো এই ধরনের পদ্মা ব্রিজ করা যায় দেশের উন্নয়ন করার জন্য যে টাকার প্রয়োজন এই পূজা পার্বণের মধ্যে যেই টাকা খরচ করা হচ্ছে এই শিল্পের ব্যবস্থা করছে পূজা মণ্ডপের ব্যবস্থা করছে মূর্তি বানাচ্ছে আর মূর্তির ব্যাট পিছনে কত টাকা যে খরচ করা হচ্ছে আর এই মূর্তির সেবায়তগণ গঞ্জারা আছে তারা নিজেরাও মূর্তির নাম করে আরো কত যে আদায় করে নিচ্ছে কোনো সময় এত নিকৃষ্ট অবস্থা অতীতে কখনো যায়নি নমরুদের যুগ ফেরাউনের যুগেও হয়তো এই ধরনের নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে নাই আজকে যেইভাবে এই নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছে এই কাফের মুর্শিকরা তারা কোনদিনই ইসলামকে সহ্য করতে পারে না বলেই তাদের কথায় তাদের কর্মই। তাদের প্রতিটি মুহূর্তের আচরণে চেষ্টা সাধনায় চিন্তা চেতনায় সবসময় তারা একটাই তাদের কর্ম সেটা হল আল্লাহর দিন ইসলামকে মিটিয়ে ফেলা আল্লাহর দিন ইসলামকে কিভাবে মিটিয়ে ফেলা যায় যদি তাদের পক্ষে সাধ্যে কুলাত সম্ভব হতো এক ফু দিয়েই তা মিটিয়ে ফেলত नूरते इसलमिम के, के? के परिपूर्ण जीवन व्यवस्था हिसेत ना करा पर्यतनी मुसलमान देकुम दिए আল্লাহ কান্ত হবেন নাকি ইমান দাহাদুকুম দেওয়া থেকে তিনি বিরত হবেন না তিনি যেভাবে যুদ্ধের হুকুম দিয়েছেন সেই যুদ্ধ অব্যাহতভাবে থাকবে। না এই জমিন থেকে ইসলামের বিপরীত যা কিছু আছে সব কিছু নির্মূল না হয় এবং আল্লাহর এই দিন পরিপূর্ণভাবে ভাবে বিজয়ী না হয় ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে বলাও কারিহাল কাুন যদিও কাফের এটা সহ্য করতে পারে না ইসলাম বিজয়ী হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কাফেদা সহ্য করতে পারে না তিনি আল্লাহ যিনি তার রাসুল প্রেরণ করেছেন হেদায়াত ও দিন সহকারে धारा क्या मनोजुदी लक्ष्य कर ले लोकर बिुदे जुद्ध हुकुम आल्ला এবং বলেছিলেন তারা আল্লাহর প্রতি ইমান আনে না ফেরাতের প্রতি না আর আল্লাহ যা হারাম করেছেন সেইগুলোকে হারাম করে সেগুলোকে আল্লাহ নীল ডাকেন এই প্রতিটি কথার জবাব হলো পরবর্তী আয়াতগুলো। এখানে তারা কিভাবে আল্লাহর প্রতি ইমান আনে না ফেরাতের প্রতি ইমান আনে না কিভাবে আল্লাহর হারাম করা জিনিসগুলোকে হারাম হিসেবে গণ্য করে না সবগুলো এখানে বর্ণনা করেছেন এবং আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে একমাত্র দিন হিসেবে গ্রহণ করে না এই কথাগুলো এবং কি এরপর আল্লাহ কি চান এখানে আল্লাহ যে তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়ত এবং দিনে হক সহকারে কি জন্য পাঠিয়েছেন উদ্দেশ্য লিউজ হি রাহু দিনই কুল্লি দুনিয়ায় যত প্রকারের দিন আছে जत प्रकार चिंता दाकीदा विश्वास के निर्मूल उद्देश्य विजय यही उद्देश्य रसुल के पाठे रसुलर दिएदायत রাসুল্লাহ আলহালামের কাছে হেদায়ত যে অন্ধকার দুনিয়ায় ছিল সেই হেদায়তের আলো দিয়ে তিনি সেই অন্ধকারকে দূরীভূত করবেন দুনিয়ায় যে সির্ক এবং কুফরির অন্ধকার ছিল তাহিদের আলো দিয়ে তিনি সেই সির্ক এবং কুফরির অন্ধকারকে দুরীভূত করবেন মানুষ যে শির্ক এবং কুফরিতে নিমজ্জিত আছে তাহিদ জানে না মানুষকে সেই তাওহিদের তাদেরকে হেদায়াতের পথে নিয়ে আসবেন মুক্তির পথে নাজাতের পথে নিয়ে আসবেন সেই হেদায়াত হল এমন এক রাস্তার নাম আল হেদায়াত এরা তারিখ এমন একটা রাস্তার নাম যেই রাস্তাটির গন্তব্যস্থল এত সুজা সহজে তার ঠিকানায় পৌঁছে যায় যেই রাস্তার শেষ ঠিকানাটা সুজা। আর শেষ ঠিকানায় পৌঁছাটা সহজ মাঝখানে কোন আঁকা বাঁকা নাই যদি যদি কোথাও থেকে একটা অন্ধকার রাত্রিতে লাইট জ্বালানো হয় সেই লাইটের গতিটা একেবারে সুজা যায় যে মাঝখানে বাধা থাকে আলোটা তখন বাধাগ্রস্ত হয়ে যায় আলোর গতি হল সম্পূর্ণ সুজা। এটাই হল এই হেদায়তই হল সিরাতু মুস্তাকিম সেই ইসলামের আলো যখন জ্বালানো হবে সেই আলো একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তাটাকে সোজা দেখিয়ে দেবে দেখিয়ে দেবে আর মাঝখানে যদি কোনো বাঁকা পাকে তাহলে আলো এখানে আটকে যাবে এরপর অন্ধকার অন্ধকার কেউ যদি হেদায়াতের পথে কিছু চলে এরপর আবার সির্কি এবং কুফরির পথে যায় তাহলে সে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে সে আর আলোর নাগাল পাবে না সেই হেদায়াত হল এমন আলো যে আলোটা সুজা গতিশীল সরাসরি জান্নাতের দিকে চলে গেছে আর এই আলোতে যারা তার জীবন যাপন করবে তারা জান্নাতে তাদের ঠিকানা হবে और ये आलोक तरा विच्युत होंधकार निमज्जित जहाान नामी आल्ला केम एक आलो दिए पाठ आलोटे सोजा गतिशील और यज रास्ता संक्षिप्त रास्ता एटजे बुझी जदि रास्ता सोजाई गंतव्यस्थल निकट এই বিল্ডিং এর এই পাশ আর এই পাশে যদি সুযোগটা রাস্তা থাকে যে সহজে আমরা আসতে পারি যদি ওই রাস্তাটা ওই এর পিছন দিকে ঘুরানো থাকে তাহলে ঘুরে আসতে রাস্তা দ্বিগুণ হয়ে যাবে হয়ে যাবে ঘুরানোর কারণে নদীর রুপ কাটিং গুলো আপনারা দেখছেন অনেক সময় নদীর দিকে মাঝখানাটা একটা রুপ কাটিং বলে ওই জায়গাটা যদি কেটে দেওয়া হয় তাহলে কয়েক কিলোমিটার জায়গা কমে যায় নদীর গতি এবং গতিটা সুজা হয়ে যায় এই জন্য মাঝে মধ্যে এই নদীর লুপ করে নদীটাকে সুজা করা হয় दर भांगन प्रतराम संक्षिप्त पथ सूजापथ रसुल के पाठिए যে হেদায়তের মধ্যে রয়েছে আলো আলো তিনি মানব জাতির সামনে দেখিয়েছেন আলো উজ্জ্বল রাসপ যার মধ্যে অন্ধকারের বিন্দু মাত্র কোন সংখ্যা নাই সেখানে অন্ধকার নাই আলো আর আলো মানুষ হেদায়তের আলো যদি লাগান নাগাল পায় সে তখন বুঝতে পারে কোনটা তাহিদ কোনটা শির সে বুঝতে পারে তখন কোনটা ইসলাম কোনটা কুফুর কুফুর কোনটা আল্লাহর আবাদত কোনটা শয়তানের আবাদত এটা বুঝতে পারে যদি অন্ধকারে পাকে তাহলে সে বুঝতে পারে না সে দেখেও না বুঝেও না সেইখানে অন্ধ এবং সে এখানে এখানে তার কোনো জ্ঞান নাই কিন্তু আলোর মধ্যে মানুষ যখন চলে তখন সে দেখতেও পারে বুঝতেও পারে এইজন্য আল্লাহ এই জন্য আল্লাহ তার রাসুলকে ওই হেদায় দিয়ে পাঠিয়েছেন এবং দিন সত্য জীবন ব্যবস্থা সহকারে পাঠিয়েছেন सत्य जीवन व्यवस्था सहकारे पाठ जीवन व्यवस्था दिए मानुष जीवन जापनर पद्धति दिए सत्य जीवन पद्धति अनुजाई जरा जीवन जापन कर सत्य जरा विच्युत हो तथ्रष्ट दिन हक आल्लाहत आलार पक्ष पाए दिन हक नाम ही हल इसमाम আর সেই দিনে হকের বাস্তব নমুনা দিনে হকের বাস্তব নমুনা হলো কোরআন মজিদ ইসলামটা কি যদি কেউ জানতে চায় তাকে কোরআনের কাছে আশ্রয় নিতে হবে কোরআন মজিদ ইসলামের যেই নমুনা পেশ করেছে সেটাই হলো ইসলাম কোরআন মজিদের ব্যাখ্যা কি যদি কেউ জানতে চায় তাকে রাসুল উল্লা সাল্লুের আশ্রয় নিতে হবে সেই শহীদ হাদিসের মাধ্যমেই সেই কোরআনদের আর এই কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলামের যেই নমুনা পেশ করা হয়েছে সেটাই হল দিনে হক আর এই দিনে হককে বিজয়ী করার উদ্দেশ্যে আল্লাহ তার রাসুলকে প্রেরণ করেছেন শিশুর উপর আলাদ দিনে কুল্লি दुनिया दिन ग्रहण जीवन देखी देखी एकदल मानुष देखा जाए इलमान सेहुदिजम ग्रहण करजम ग्रहण कर गणतंत्र से पुजीबाद ग्रहण कर সে কিছু গ্রহণ করেছে। ন্যাশনালিজম থেকে তারা অনেকগুলো ধর্ম থেকে কিছু কিছু গ্রহণ করে অনেক ধর্মের লোক হয়ে গেছে আল্লাহ দুনিয়া যত দিন আছে যত মতবাদ আছে যত ইজম আছে যত তন্ত্র মন্ত্র আছে ইসলাম ছাড়া जो प्रकार आईन कानून विधि विधान नियम प्रथाजाम छात्र दिन हिसाब सेजयी करसूल के प्रेरण कर प्रेरण उद्देश्यिहाल मुशरिक মুর্শিকরা তা পছন্দ করে না দিন বিজয়ী হোক ইসলাম বিজয়ী হোক এটা কোন মুর্শিদরা পছন্দ করবে না আগের আয়াতে বলা হয়েছে কাফেররা যদি অপসন্দ করে না দিন আল্লাহর ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক এটা কাফেরা কোনদিনই পছন্দ করবে না করবে না মুর্শিদরা কোনদিন পছন্দ করবে না করবে আল্লাহ এটাই বলে দিয়েছেন। যদি মুসলমানদের কোন কাজ मुश्रिका समर्थन प्रशंसा तक बुझते मुसलमान भूल मुसलमान इसलमरित प्रशंसा करी पसंद कर मुसलमान भूल करल्लाुष्टिर परिवर्ते काफे मुस्किक देर की तरा सन्तुष्ट करार्ज क्ष कर তারা কখনো মুসলমানদের প্রতি ইহুদি এবং নাগন কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের মিল্লাতের অনুসারে হও अनुसारी ना होती कंतुष्टुष्ट अनुसारी इम द्वारक बाहक जरा इे विजयी करार दीर्घ दिन दाफ तक दुनिया सबसे बड़ा देश तक समर्थन तेमक तूले तीस एक राष्ट्र दूध से मिनिस काट पर उलंग इसलमी दलता बसा तरफे गर्लज्जे मतलब एक जो उलंग नारे बस कथा महिला तर्थन करी अर्ध उलंग नारी नारी कु देशर प्रतिनिधि तर समर्थन करर्मेर प्रशंसा তাদের ধর্মটা উভয়ের কিন্তু একটাই সেটা হলো গণতন্ত্র কাছে ধর্ম তাদের ধর্ম একটাই সেটা হলো গণতন্ত্র এমন সময় তিনি বসেছিলেন পার সাথে যেই সময় আফগানিস্তানে ওই আমেরিকার ওই হায়ানার দল নির্বিচারে মুসলিম নারী পুরুষকে হত্যা করছিল আফগানিস্তানের মুজাহিদিনগণ ওই কুফারদের সাথে যখন যুদ্ধে লিপ্ত আফগানিস্তানের মাটি যখন মুসলমান নারী পুরুষ শিশুদের রক্তে রঞ্জিত সেই সময়ে ওই ইসলামী সংগঠনের আমির ওই কাফের নেত্রীর পাশে বসেছিলেন যোগ্যতাপূর্ণ পরিবেশে আল্লাহ তাদের এই পাপের কারণে তাদের নষ্টমীর কারণে ইসলামের নাম নিয়ে পথে চলার কারণে আর এদেশের মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ একেবারে প্রতিটি তাদের পদক্ষেপের বদলায় করে নিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে গদুর হিসাবে এসেছে এদের পাপের পাপিষ্টদের তারা ইসলামের নাম নিয়ে এদেশে কুফরি ধর্ম গ্রহণ করেছিল কুফরি গণতন্ত্রের ওপর তারা ইসলামের লেবেল লাগিয়ে ইসলামী গণতন্ত্রের কথা বলছিল। এইভাবে কুফরিকে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল মূলত কাফের কুফফারের সেই অধীনতা স্বীকার করে তাদের গুলামি করে তাদের মিল্লাতের অনুসারী হয়ে তারা তাদের সমর্থন আদায় করেছিল এখনো তারা ঠিক আছে এত নির্যাতনের পরও কেন ওই কুফারদের সমর্থনে ঠিক আছে এই সরকার এখনো তাদেরকে নিষিদ্ধ করার জন্য এত হুমকি দমকি দিচ্ছে কিন্তু করতে পারছে না কেন পারছে না তাদের পাশে রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় কুফফাররা দুনিয়ার সেই কাফের দেশগুলো তাদের পাশে কালকেও তো আপনারা শুনেছেন ব্রিটেনের এক মন্ত্রী বলে গিয়েছে তারাই নিষিদ্ধ করার পক্ষে নয় এবং তারা ফাঁসি দেওয়ার পক্ষে নয় এই দুনিয়ার কুফারদের ধর্ম গ্রহণ করার কারণেই তারা তাদের পক্ষে কথা বলছে এটা নয় এরা হকের উপর আছে আর তারা তাদের পক্ষে কথা বলছে এই জন্য নয় বরঞ্চ এই কুফ্ফারদের পক্ষ অবলম্বন করার কারণে কুফ্ফারদের ধর্ম গ্রহণ করার কারণে তারা ইসলামকে দীক্ষিত করে ইসলামের নাম দিয়ে কুফরি শাসন ব্যবস্থার প্রবক্তা হওয়ার কারণে তারা তাদেরকে সমর্থন করছে বাস্তবে তারা তাদেরকে দেখেছে। তারা ক্ষমতায় গিয়ে একজন মন্ত্রী হয়ে তিনি একজন সুদের মন্ত্রী হলেন উনি মন্ত্রিত্ব লাফার আগে যেইভাবে ওই মন্ত্রণালয় গুলোতে সুদ ছিল উনি মন্ত্রী হওয়ার পর সুদের ব্যবস্থা পরিবর্তনের জন্য তিনি একটা শব্দ ব্যবহার করেন নি। আরেকজন মন্ত্রী হয়েছিলেন ব্যবসাখানার মন্ত্রী বিশ্বস্তা করেছিলেন পরিচালনা এই ব্যবসা বৃত্তি বন্ধের জন্য বিন্দু মাত্র তিনি চেষ্টা নি। তারা দেখেছে এদেরকে বাস্তবে তাদের আমল যারা যদি এবার ইসলামের নাম ব্যবহার করে অসুবিধা নাই এরা ইসলামের নাম ব্যবহার করে যদি এরা সুদের ব্যবসা করে তারা তো এইগুলো সব জায়গায় ইসলাম ব্যবহার করছে যেইভাবে তারা গণতন্ত্রের গায়ে ইসলাম লাগিয়ে দিয়েছে একটা কুফরি ধর্মের গায়ে ইসলামী গণতন্ত্র লাগিয়ে দিতে সামান্যতম জিদা করেনি এই সকল নির্বোধরা निकृष्ट हराम क्या गाएल कर दिन आल्लात के, के प्रतिष्ठित करते चाय अल्लाहर रबुबियतर भित्ती मानुषे समाज परचालना करते चाय কোনদিন কোন কাফের এটা বরদাস্ত করবে না কোন মিদ এটা কোন দেখবেন এই দুনিয়ার সকল ইহুদি খ্রিস্টান গণতন্ত্রী সমাজতন্ত্রী ধর্মনিরপেক্ষতাবাদী জাতীয়তাবাদী যারাই আছে এরা সকলে এক কাতার এক প্ল্যাটফর্মে সামিল হয়ে যাবে এটা দেখছেন এখন আফগানিস্তানে দেখেছেন ইরাকে দেখছেন এখন সুমালিয়ায় দেখছেন মালেতে দুনিয়ার সব জায়গায় এই কুফাররা মূলত এক জুট ইসলামের বিরোধী তার ব্যাপারে কোনদিন ইসলামকে তারা সমর্থন করবে না সহ্য করবে না এটা এটাই আল্লাহর বিধান আল্লাহ এটাই জানিয়ে দিয়েছেন এই জন্য মুসলমানদেরকে এই দুনিয়ার সকল কুফ্ফারদেরকে কাফের মশ্রিক হিসাবে তাদেরকে গণ্য করতে হবে এবং সকলকেই নিজের শত্রু হিসাবে গণ্য করতে হবে এদের সাথে কখনো কোনো দাতিত্ব বন্ধুত্ব আস্থাপূর্ণ সম্পর্ক কখনো রাখা যাবে না তাদের সাথে কোন প্রকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা যাবে না আস্থা রেখে কোন ধরনের চুক্তি তাদের সাথে স্থায়ীভাবে করা যাবে না চিরদিনই তাদের সাথে সম্পর্ক একটা থাকবে সেটা হলো যুদ্ধ তাদের সাথে মুসলমানদের সম্পর্ক হবে সেটা হল যুদ্ধের ময়দানে অন্য কোথাও তাদের সাথে সম্পর্ক হবে না কারণ এরা কোনদিনই মুসলমানদের উন্নতি সহ্য করে না ইসলামের বিজয় তারা কোনোদিন সহ্য করতে পারে না এটা তারা পছন্দ করে না করে না। এই কথাটাই আল্লাহ এখানে বারবার জানিয়ে দিচ্ছেন ওয়ালা কারিহাল কাফিরুন, ওয়ালা ও কারিহাল মুশ্রিকুন যদিও কাফেররা এটা পছন্দ করে না তথাপিও আল্লাহ তার নূর ইসলামকে তিনি পরিপূর্ণতা দান করবেনি যদিও মুর্শিকরা তা পছন্দ করে না তবু আল্লাহ তার দিনকে পরিপূর্ণ ভাবে বিজয়ী করবেনিটা তো আল্লাহ পাক সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এই দুনিয়ার সকল কুফারদেরকে আমাদের শত্রু হিসাবে গণ্য করি এবং তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হই আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন সুবাহিকা শাহদুল্লাহ ইমাস্তাহ